بسم الله الرحمن الرحيم يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام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 প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত ২১৭ থেকে দুইশ একদিকে আরেকদিনের ভাই বিয়ে অবশ্য পরে হয়েছে তিনি মুশ্রিকদের সাথে মোকাবেলা করছেন এবং সেখানে আবদুল্লাহ হাদামি তারা হত্যা করেছেন এই কাজটা হয়েছে সেটা রজবের সঙ্গে গেছে ঘটনাটা একটু বুঝো সাল আলী হাসানের তিরিশ তারিখ আজকে ওনাদের ধারণা ছিল জুমাতে আখিরের তিরিশ তারিখ জুমাতাল আখিরের তিরিশ তারিখ তো সেটা তো আশুরে হজের আগে এর রজব জুমাদাল আখিরের পরে কি রজব না রজবটা তো হলো আশুরে হরমের একটা আসুরে হরমের একটা ধারণা ছিল আজকে ৩০ তারিখ সেই মনে করেন তো আগের থেকে চলে আসা পবিত্র মাসগুলোর সম্মানও তারা নষ্ট করতেছে এই বিষয়ে আয়ত্ত আখিরা। তাই না তো এই কথাটা বুঝছো না মুসলমানদেরকে সরণ দিতে শুরু করলো আলিহী মানে দেখা মুসলমানরা এখন ওই পবিত্র মাসের মর্যাদা রক্ষা করেন কেমন পবিত্র মাসে যুদ্ধ করাটা কেমন পরে জিজ্ঞেস করছেন আপনি তাদেরকে বলে দেন ফিহি কবির পবিত্র মাসে যুদ্ধ করা অন্যায়ুদ্ধ করাটা অন্যায় আজিমা তবে মানুষকে আল্লাহ দিন থেকে ফেরানো বিহি এবং আল্লাহর সঙ্গে কুফুরি করা হারাম এবং মসজিদে বের করে দেওয়া এই সবগুলো খাবারুল মুক্তাদা এই সবগুলো হলো মুক্তাদা। ওই যে সদ্দুল মুক্তা বলছে যে মানে সদ্দুল তার সবগুলো মাতুফ মিলিয়ে মুক্তা অন্যায় তো দেখো সাহাবান জিজ্ঞেস করি আমাদের তো এটা হয়ে গেছে ওরা লোক দিতেছে ওরা আল্লাহ উত্তর দিলেন কি যে পবিত্র মাসে যুদ্ধ করা এটা অন্যায় তবে তারা যেই কাজগুলো করতেছে তারা যে কাজ করতেছে আল্লাহর দিন থেকে মানুষকে ফেরাইতেছে আল্লাহ করতেছে আর অনেক বড় অন্যায় অনেক বড় অন্যায় অনেক বড় অন্যায়িনালিম এই আলফিতনাথু এটা করেন এটা হলো খেতাব করে মিনকুম। সেই অপরাধের তুলনায় তোমাদেরকে হত্যা করে সামান্য অপরাধ পূর্বে আয়তে আল্লাহ তালা মুসলমানদের উপর কেতাল ফরজ করছেন কি কারণে কেতাল ফরজ করলেন সেটার একটু ইশারা এর আগের আয়াত গুলোতে দেওয়া হয়েছে এরপরে আল্লাহ তালা ইয়স আলুনা কাহান শাহরিল হারাম এই আয়াতটা এনে এটা বোঝালেন যে কেতাল এমন একটা আমল যে আমল থেকে কোনো মাস মুস্তা না না हुकुमटा आससे के असुरे हरामे केतलाल जाबराम जिज्ञेस करो आल्ला जवाब दिलेंताल तब केतल उद्देश्य करा जे कारण केताल जे कारणग्रो ते पा जा बड़ अन्या तो यारा असुरे हरामे केतल कर निषेध ये बोझा जाते तब जुम्मर राय हलो এই বিধানটা মনসুর হয়ে গেছে আল্লা কর্তুবী রাহিমুল্লাহ তিনি বলছেন এখন আসুলে হারামে কিতাল করা মুবাহ আসলে হারামে করা যে নিষেধ ছিল সেটা এখন আর এখন সেটা চাইলে করা যায় করা যায় এফতেদাবের কিতাল করা সেটা যদি জরুরত না থাকে তাহলে না করা চাই এফতেদাবির কিতাল কিন্তু জরুরত পড়ে কৌশলের টাকা যাটাই এমন তাহলে করা যাবে করা যাবে এতটুকু বলে এরপরে আল্লাহ তালা বলেন আকবর এর পরে বলতেছেন যে তোমাদেরকে যে কেতালের নির্দিষ্ট দেওয়া হয়েছে এটা এই হুকুমটার প্রয়োজনীয়তা কেমত পর্যন্ত থাকবে কেন কারণ যে কারণে কেতাল সে কারণটা কেমন পর্যন্ত থাকবে সেটা হলো কাফেরদের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে লড়াই এটা যেহেতু কেমত পর্যন্ত থাকবে অথব তাদের কেতালের মোকাবেলায় তোমাদেরকে কেতালই করতে হবে অন্য কিছু না এটা এখানে বলতেছে তোমাদেরকে যে কেতালের নির্দেশটা দেওয়া হয়েছে এটা থাকবে কারণেররা সব সময় তোমাদের কাফেররা ক্রমাগত অনবরত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে হাত দিন যেন তোমাদেরকে তোমাদের থেকে ফিরিয়ে দিতে পারে কুফরের দিকে ইলাল যদি তারা এটা পারে যদি তারা এটা পারে এটার কি যদি তারা পারে তাহলে তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেবে তো তোমাদের সবাইকে তো আর পারবে না যাদেরকে যাদেরকে পারবে তাদের অবস্থাটা কি অমাই ইয়ার তাদের মিঙ্কু আং দি কাফেররা যুদ্ধের মাধ্যমে তোমাদেরকে দিন থেকে ফেরাতে চাইবে দেখো কাফেররা মুসলমানদেরকে দিন থেকে ফেরাতে চাইবে এটা তো বলতেছে না আল্লাহাল কিন্তু তাদের সেই দিন থেকে ফেরানোর কাইফিয়তটা হবে যে তারা সারাক্ষণ যুদ্ধ করতে থাকবে যুদ্ধ করে তারা সব সবসময় মুসলমানদের উপরে গালেপ থাকবে এই গালবাই দিয়ে তারা মুসলমানদেরকে মুসলমানদের দিন থেকে ফেরাতে চেষ্টা করবে জাহেরি ভাবে মনে হবে যে মুসলমানদেরকে সব জায়গায় তারা মারতেছে না যুদ্ধ করতেছে না কিন্তু তারা মুসলমানদেরকে দিন থেকে ফেরাবার জন্য যে মেইন যে কাজটা সেটা হলো কেতাল সেটা তারা করতে থাকবে মোকাবেলা কি করা হবে কাতিল যারা তোমাদের সঙ্গে কেতাল করে তোমরা তাদের সঙ্গে কেতাল করো কাতিল এখানে মুসিক দ্বারা মসরিকন্দারা হাকি কি অর্থে যারা মুশ্রিক যাদের মধ্যে পাওয়া যায় যেহেতু তাদেরকে নামের মুশ্রিক বলা হয় না এই অর্থে অর্থে মসরিকা সবাই তো তারপরে আহাদানহ এই যেহেতু হাকিকে অর্থে মশরিক তো তাদের আদত আল্লাহ তারা বলতেছেন যে তারা সবাই মিলে তোমাদের সাথে যুদ্ধ করতেছে তোমরাও তাদের সঙ্গে সবাই মিলে যুদ্ধ করো সবাই মিলে যুদ্ধ করো ইসলাম যেহেতু আল্লাহাল্লাহ কুফুর মুসাল্লাহ কুফুরের মোকাবেলা তুমি গায়ের মুসাল্লাহ ইমান দিয়ে করো এর নির্দেশটা ইসলামে নাই ইসলামে এটা করে নাই দেয় নাই এটা কুফুরের মোকাবেলা মোসাল্লাহ ইমান দিয়ে হবে মুসাল্লাহ জুলমতের মোকাবেলা মুসাল্লাহ নূর দ্বারাই হবে ইসলাম মুসাল্লাহ ছিল না ততক্ষণ পর্যন্ত কিন্তু যখন ইসলাম তখন মোকাবেলা প্লাস এরপরে মুসাল্লাহ হয়ে গেছে ইসলাম তেয়ামত পর্যন্ত মুসাল্লাহ থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম মুসাল্লাহ থাকবে যারা ইসলামটাকে মুসাল্লাহ অবস্থায় ধরবে তাদের দ্বারা ইসলামের গালা বাটাও হবে এই কথাটা বুঝতেছো মোসাল্লাহ মানে সেলাহ থেকে আরকি সশস্ত্র তো সশস্ত্র কুফুরের মোকাবেলা সশস্ত্র ইসলাম দ্বারাই হবে এটা একদম স্বাভাবিক একটা জিনিস ইসলাম যতক্ষণ পর্যন্ত মুসাল্লাহ ছিল না ততক্ষণ করতে পারেনি শুধু তাদের হয়েছে করতে আল্লাহ তারা হেকমত এটা ছিল যে পুরো উম্মার পক্ষ থেকে পুরো উম্মার পক্ষ থেকে উম্মতের প্রথম যে তপাটা তাদের কাছ থেকে তেরোটা বছর হিসেবে সব সবর সবর নেবেন যেই ওই মারহালাটা শেষ এবার পুরা উন্ম্মতের উপর এই হুকুম দেওয়া হয়েছে যে এখন তোমরা মোসাল্লা এখন তোমার মুসাল তো বলতেছে যে তারা তোমাদের সঙ্গে কেতাল করবে কেতালের মাধ্যমে তোমাদেরকে দিন থেকে সরাতে চাইবে তো দিন থেকে সরাতে চাইবে তারা কেতালের মাধ্যমে কেতালটা হল মূল কাজ এটা নতিজা হবে দিন থেকে সরানো অতএব দিন থেকে সরানো মুসলমানদেরকে দিন থেকে সরানো এটার থেকে মুসলমানদেরকে ফিরাবার জন্য যেই কাজের দ্বারা তারা মুসলমানদেরকে দিন থেকে ফিরাইতেছে সেই সেটাকে মোকাবেলাটা করতে হবে অন্য ভাবে যদি এর তেদার বন্ধ করতে চাওয়া হয় তার এই আঙ্গুলটা এখন আঙ্গুলের ব্যথাটা ভালো করার জন্য এখানে তুমি কিছু ওষুধ দিলা ভালো হয়ে যাবে না এখানে যে জিনিসটা খাওয়াইতে সেটা বন্ধ করতে হবে আচ্ছা আর বড় মেশাল দিই মনে করো যে আমাদের বিশাল একটা রুম রুমের মধ্যে মনে করো আমরা সবাই এখানে বসা আছি এখন আমাদের কিছু দুশ্মন তারা এই রুমের জানলা দিয়ে বিষাক্ত গ্যাস দিতেছে গ্যাস দিতেছে গ্যাস দেওয়ার আগে আমরা স্বাভাবিকভাবে এখানে বসা ছিলাম কথাবার্তা শুনতে সবাই সুস্থ আছে গ্যাস দিতেছে গ্যাস দেওয়ার কারণে এখন এখানে অনেক অসুস্থ হয়ে যেতেছে শ্বাস আটকে যেতেছে অসুস্থ হয়ে যেতেছে এখন এই অবস্থাটা দেখে আমাদের কয়েকজনের মনে হলো যারই আমাদের ভাইরা অসুস্থ হয়ে যেত তাতেই তাদের খেতপোত করা দরকার এটা তো চাইও এমন অবশ্যই এটা চাই যদি তাদের খেতপত করা শুরু করলো খেতমত করতেছে দেখা যেতেছে খেতমত করে একজনের যে একজনে খেতমত করতেছে আরো তিনজন কারণ গ্যাস তো ভিতরে ঢুকতে আছে কিন্তু ওইদিকে গ্যাসটা বন্ধ তারা ফিকির একদম ফিকির করে এই ভালো করতেছে যে গ্যাস আসতেছে ওটা চিন্তা না করে এমনে চিকিৎসা করতেছে তো কিছু কিছু ভালো হইতেছে কিন্তু গ্যাস যদি বেশি পরিমাণে আসতেছে এইসবের সুস্থতার পরিমাণটা একদমই কম বানের সময় দেখা যায় যে ডাক্তার সেও মাঝে মধ্যে আক্রান্ত হয়ে যেতেছে কিছু মানুষের সেবা করতেছে যারা গ্যাসটা দিতেছে যারা সেবা করতেছে যারা সেবা করে কিছু মানুষকে সুস্থ করে ফেলতেছে এদের উপরে যারা গ্যাস দিতেছে তারা খুব নারাজ হবে যা গ্যাস দিতেছে মানুষকে মেরে ফেলার জন্য বা বানায় ফেলার জন্য যে একসঙ্গ এখান থেকে আমরা কিছু মানুষ ওই যে গ্যাসের এরা দিতেছে সেই পাইপ বন্ধ করার ক্ষুকিটা করবো এটা করলেই ওদের সাথে আমাদের লেগে যাবে এটা করলে ওদের সাথে লেগে যাবে এখন ওরা যখন দেখতেছে যে এরা তো যারা এতক্ষণ সেবা করতেছিল এরা তো সেবা করতেছিল তাদেরকে বলতেছে আরে ভাই তোমরা সেবা করতেছো ভালো কাজ করতেছ তোমাদের মধ্যে কিছু মানুষ অসুস্থ হয়ে গিয়ে তোমরা সেবা করতেছো এই দেখো তোমাদের মধ্যে কিছু মানুষ আমাদের সাথে ঝগড়াঝাটি করতে আছে। এখন তোমরা একটু কিছুক্ষণ সেবাটা বন্ধ রেখে চলো আমরা তোমরা মিলে এই যে জঙ্গি আমাদের সাথে মারামারি করতে আসছে এদের সরাই নেই এটার বিনিময়ে তোমাদেরকে অনেক ঔষধপত্র দিন করতেছে তারা স্বাভাবিক চিন্তা করলো যে হ্যাঁ আমরা তো সেবাই কর্ম সব সময় সেবার জন্য অসুবিধা আছে তো ওরা যদি কিছু করতে দেয় ভালোই তো হবে তো এরা বললো যে হ্যাঁ এই মানুষের সাথে আমাদের কোন সম্পর্ক নাই ঠিক এমন না হয়ে গেছে একেবারে একদম ঠিক এমন হয়ে গেছে ঠিক এমন হয়ে গেছে ওরা ভালো করেই জানে যে যত সেবাই করা হোক তত সেবাই করা হোক যখন পর্যন্ত পূর্বের অবস্থাটা ফিরে না আসবে তখন পর্যন্ত করে বুঝে যায় এত দলটা বুঝে ভালো লাগে উদ্দেশ্য এটা না যে এখানে সেবা করাটা বন্ধ করা হবে না সেবা করাটা অবশ্যই চালু রাখতে হবে কিন্তু মূল কাজ হবে সেটা ওটার মাথা করা হবে এমন একটা জামাত থাকবে যেই জামাতের মূল নজর থাকলে ওই পাইপ বন্ধ করা আর সেই জামাতের আমিরে কিছু মানুষকে মোতায়েন করবে যে তোমরা পাইপ বন্ধ করবো আর তোমরা এদিকে মানুষগুলো সেবা করবো কাজটা যদি হয় তাহলে দেখা যায় হ্যাঁ ঠিক আছে প্রস্তুতি থাকতে হবে না যারা সেই সেই কাজটা করতে হবে তারে এই মানুষের সেবার কাজটা করতে পারবে না মানে যেই মানুষগুলো বাড়িয়ে গ্যাস ঢুকে তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য যারা শারীরিক ভাবে প্রস্তুত থাকবে কঠিন কাজটার জন্য যারা তৈরি তারাই সহজ কাজটা করতে পারবে না করতে পারবো না কিন্তু যারা করবে সহজ কাজটা তারা আগে এই মানুষগুলো যতই ক্ষেত্রে এটা খুব ভালো করে বুঝে এই জন্য ওদের এই যে বিষাক্ত গ্যাস দিতেছে এটার চিকিৎসা একটাই যে ওই গ্যাসটা বন্ধ করুক এটার বন্ধ করতে গিয়ে যত কিছু করা যায় করো গ্যাস একসঙ্গে বন্ধ হয়ে যাবে গ্যাস যখন বন্ধ হয়ে গেছে এবার ভিতরে যারা আছে এবার এদেরকে নেবেস্ত হোক এবার এদের এক নম্বর কাজ থাকবে যে সামনের থেকে কেউ যেন গ্যাস দিতে না পারে এটা থাকবে এক নম্বর কাজ এটা হলো আফিজুল ইসলামী হুকুমতের মূল ইয়াটা এটা মনে করো একটা ঠিক এটার মতোই মনে করো কোন একটা গ্রাম গ্রামের মধ্যে মানুষের খেত বাড়িঘর সব কিছু সুন্দর চলতেছে বর্ষার মৌসুম পানি আসতেছে কিন্তু বর্ষার পানি বেরি বাতের কারণে পানিটা ঢুকতে পারতেছে না গ্রামে এখন এই গ্রামের মানুষ খুব সুখ শান্তিতে আছে। এখন কিছু শত্রু এসে ওই বেরি বাদটা একটু কেটে কেটে দিল কেটে দেওয়ার কারণে এই ভিতরে পানি ঢুকতেছে পি যখন ঢুকতেছে এবার পানিতে ধীরে ধীরে বাড়ি ঘর গুলো এবার গ্রামের কিছু নৌলো ছিলাম যে সকল মানুষের বাড়িঘর তলায় যেতেছে তাদেরকে চিরা দিতেছে মুড়ি দিতেছে এরপরে তাদেরকে ওই নিজেদের নৌকা দিয়ে শুকনো এলাকায় নিয়ে যেতেছে দারুণ ক্ষেতম করতেছে না তারা এই ক্ষেতমতের কারণে সব গ্রামের মানুষ তাদেরকে বিরাট প্রশংসা করবে না কিন্তু ওই যে যে কারণে এই নতুন অবস্থাটা পয়দা হলো সেই বেরি বাদার জন্য এরপরে একটা পর্যায়ে হলোটা কি ধরো যে ওরা নিজেদের হাতে যা পয়সা টয়সা ছিল যে মানুষের খুব খেতমত করতেছে এক পর্যায়ে কিছু নৌজওয়ানের মাথায় বুদ্ধি আসলো যে আরে আমাদের এই পানি তো আসতেছে হলে পুরো তো বেরিবাদটা কেটে ফেলার কারণে যারা বেরিবাদ রক্ষা করার জন্য আসতেছে এদেরই কাজটাকে যাহেরি ভাবে জনগণের তারা করতেছে এটা বোঝা যায় না বুঝা যায় এরা তো যারা বেরিবাদ কাটছে তাদের সঙ্গে মারামারি করতেছে দাও দিয়ে কুরাল দিয়ে মারামারি করতেছে এই মারামারি করা কালে এরা জনসাধারণের খ্যাতমত করতেছে এটা বোঝা যায় বরং জনসাধারণ খ্যাত মুড়ি একটু আর এদেরটা জনগণের ওই যেই লোকগুলো এতক্ষণ কেটে দিতেছে এরা চিন্তা করলো এদের সাথে তো আমাদের পারা যাবে না এখন এরা ওই সমাজের মানুষের দিকে মুখ করে যে তোমরা তো দারুন চমৎকার খেতমুত করতেছো তোমাদের চিরা মুড়ি আসতেছো আমরা করবো ওদের থেকে তোমরা এই এদেরকে ধরো থেকে আমরা ধরবো এদেরকে এখান থেকে সরাই তাহলে মারামারি আর করতে না এখন মনে করো ওই যে সকল যুবকরা চিরামুড়ি খাওয়াই চিন্তা করলো যা বালিত হয় ওরাও যদি আমাদেরকে কিছু চিরামুড়ি দেয় তাহলে অবস্থাটা কি হবে হয়তো একটা সময় এরাও এখান থেকে শেষ হয়ে যাবে পুরা গ্রাম গ্রাম তোলা এটা হলো মূলত এখানে বলতেছে আল্লাহ তারা কেতাম করতে থাকবে অনবরত যে আমার একটা সঙ্গে কেতাল করতে থাকবে তার মানে কেতাল এই আমলটা কাফেরদের পক্ষ থেকে যেমন হবে এটার মোকাবেলা মুসলমানদের পক্ষ থেকে হবে মুসলমানদের পক্ষ থেকে হবে দিনটা কায় কিন্তু দেখতে কি মনে হয় যে তাদের মুকাতালার বদলতে দিন কায় আছে দেখতে মনে হয় ইসলামের এই জিনিসটা হলো ঠিক এমন যেমন ধরো রাষ্ট্র সেটা হেফাজত হয় কাদের দ্বারা একটা রাষ্ট্রের দ্বারাই হেফাজত হইতেছে যদি তাদের মারামারি করা লাগে তারা যে আসে সশস্ত্র অবস্থায় এটা তারা এই এটা তারা এই মাহুজ সেনাবাহিনীর কাজটাই হলো দেশের হেফাজতের জন্য এক নম্বরের কাজ আর বাকি যত দেশের দেশের জন্য কাজ করতে সবারটাও দেশের কাজ হলোই দেশ হেফাজত না হলে বাকি করে শেষ হইবে আর বাস্তব এটা দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখি যে একটা দেশ হেফাজত করার জন্য সেনাবাহিনী যে কাজটা এই কাজটাই এমন যেটা দুনিয়া দীর্ঘদিন পর্যন্ত স্মরণে রাখে আর অন্যরা যারা দেশের জন্য করছে সেটা দীর্ঘদিন স্মরণে রাখেন যেমন তার সহজল একাত্তরে জাহের হিসেবে বলতেছে কি যে মনে করো দেশ যখন আক্রান্ত হয়েছে তখন দেশ হেফাজত করার জন্য অনেকে অনেক লাইনে কাজ করছে সবার কাজটাই দেশের কাজ বলা হয় যারা মনে করো সশস্ত্র যুদ্ধ করছে তাদেরটাও দেশের কাজ আবার যারা সশস্ত্র যুদ্ধ করে নাই তবে ওই সময় মনে করো যুদ্ধাদেরকে চিকিৎসা দিচ্ছে খাবারের ইন্তজাম করছে বিভিন্নভাবে সহায়তা করছে সবারটাই তো দেশের কাজ কিন্তু দুনিয়া স্মরণ রাখতেছে কাদেরটা ওই যারা সশস্ত্র যুদ্ধ করছে তাদেরটা দুনিয়া সরম রাখতেছে এবং এটা অনেকদিন পর্যন্ত হয়তো স্মরণ রাখবে দিনের ব্যাপারটা এমনই দিনের বহুত কাজ আছে কিন্তু সবচেয়ে ফজিল ছিল এই কাজটা যে এরা অন্যান্য কাজও তারা করতে পারে আবার তারা মূল কাজটা যেটা হেফাজতের তারা করতে পারে একটা স্বাভাবিক ভাবে এটা আকলেরও দাবি সাহাবিদেরকে দিনের এমন একটা কাজে লাগাবেন যেই কাজটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সাহাবিদেরকে এমন যোগ্যতা দেবেন যেই যোগ্যতা টা হবে এমন একটা যোগ্যতা যেই যোগ্যতার দ্বারা দিনটা মাহফুজ হবে এমন পর্যন্ত বহাল থাকে একদম ফিট কিন্তু ফটোয়ার দেওয়ার লাইনে সব সাহাবি ফিট না সবাই কোন হাফেজ না সবাই কোনো মুফতি না কিন্তু সবাই একটা লাইনে সবাই আছে একেবারে সাহাবিদের আম হালাতটা হলো আকসার হলো সাহাবিদের মধ্যে যারা যাদের এখন যেটাকে নিজের কথাটা আসছে খালিদুরদিয়ান জীবনী আসছে ওটার মধ্যে খালিদ বিনিদ রাজের জীবনীটার কথাটা আসছে জেহাদের ব্যস্ততার কারণে আমি বেশি করান সেটা শিখতে পারি না এটা তো একদম আমার নিজের দেখা আর আমাদের আকাবের বুজুর্গ একজনের মানে উর্দুতে খালিদিন বলিদরদিয়া জীবনে লিখছেন নামটা মনে নেই অন্য পক্ষ থেকে শোনা ওটার মধ্যে আছে যে খালিদ বিনিদুরদিয়ালো উনি তো আমির স্বাভাবিকভাবে যুদ্ধের যিনি আমির হন তিনি তো ইমাম হবেন তো উনি নামাজ পড়াতেন যে ছোট ছোট সুরাদে নামাজ পড়াতেন এবং এমন ভাবে কাজটা যে এই কাজটা একদম ক্লান্ত ভালো থাকবে সাহাবিদের মধ্যে যেই যোগ্য তারা থাকা সবচেয়ে বেশি দরকার ছিল সেটা সাহাবিদের মধ্যে ছিল আর অন্যান্যগুলো এগুলো কয়েকদিনের মধ্যে ছিল কিন্তু আকসারের ছিল না মধ্যে ছিল জামাতটাকে আমরা যদি কল্পনা করি তাহলে এমন একটা জামাত যে জামাতের মধ্যে সবাই হলো সৈনিক কিন্তু সবাই আলেম না হাফেজ না এটা এটা না এটা তারা বোঝা গেল যে এমন একটা জামাতের দ্বারা যদি ইসলামের প্রথম জমানায় ইসলামের বিজয় আসতে পারে যে অন্য পরবর্তীতেও এমন একটা জামাত যেই জামাতের মধ্যে ঠিক ওই সাহাবিদের গুণ গুলো যদি আইসা পরে তাহলে কিছু সিফাত ছিল তো ওই সিফাতগুলো মধ্যে ছিল এই কারণে ইসলামের বিজয় হয়ে গেছে ঠিক এই সিফাত গুলোই যদি ঠিক ওইভাবেই ইসলামের পরবর্তীতে কোন একটা সময় কোন একটা জামাতের মধ্যে হয়ে যায় বা তাদের দ্বারা বিজয় হয়ে তার মানে একটা জামাত আমরা এমন দেখলাম কোন একটা এলাকার মানুষ বিশেষ একটা এলাকার মানুষ এমন লেখাপড়া বেশি জানে না শিক্ষিত সংখ্যা হয়তো একদম একশোর মধ্যে জিরো অথবা এক কিন্তু ওরা এই লাইনে একদম পাকাপ্ত এদের তার হত আর আলহামদুলিল্লাহের সামনে দেখতেও আছি এটা যে ওরা অনবরত কেতাল করতে থাকবে পড়তে থাকবে আর কেতালের মোকাবেলা কেতাল মুসাল্লা কুপুরের মোকাবেলা কখনোই গাই মোসাল্লা দ্বারা হবে না অসম্ভব অসম্ভব হবেই না কখন ওলাইয়া ইউকিলু নাইয়ারুদ্কুম আং দিয়ে তাহলে তারা মুসলমানদেরকে মুরতাত বানাবার জন্য তারা কেতাল করবে কেতাল এর মানে তাদের সব কাজ হবে কেতালের মাথা হাতে কেতালের মাথা দেখতে মনে হবে না যে সবার সঙ্গে কেতাল করতেছে দুনিয়ার নজাম কবি শক্তিশালীর অনুসরণ করে সবাই দুতে একটা কথা আছে লোক তপাত হ্যাঁ আর জাইফ কো থুকতে হ্যাঁ শক্তিশালী পূজা করে আর যে দুর্বল তারে থুতু এটা মানুষের একটা স্বাভাবিক নেই শক্তিশালী যারা তাদের অনুসরণ করাটাকে মানুষের নিজের জন্য গর্বের মনে করে সত্যি পৌরতওয়ালা যারা আজকে মনে করে যে ইসলামী পোশাকটা স্বাভাবিক একটা তবীয়তার থাকা যায় ঢিলা ঢালা পোশাক কত সুন্দর পোশাক কিন্তু অন ইসলামী পোশাকটা এটা একটা স্বাভাবিক যে বিবেক ধরবে যেটা এটা ভালো হওয়ার কথা না একদম চিপা প্যান্ট দেখতেও কেমন দেখা যাবে পড়তেও কষ্ট লাগে গেঞ্জি ওপরে একদম পুরো টাইট তারপরে চোর স্বাভাবিকভাবে রাখা এটা হলো একটা স্বাভাবিক একটা তবীয়তার থাকা কিন্তু চুল কখনোই যে ইদানি একটা কাটিং বের হয়েছে এদিক দোকানে খারাপ হয়ে থাকে দেখা যায় কিন্তু এই জন্য ভালো লাগে যে দুনিয়ার মধ্যে যারা এখন দুনিয়ার দৃষ্টিতে সম্মানী শক্তি ধর ওই মানুষগুলো এইভাবে চুলগুলো কাটে ওই মানুষগুলো এইভাবে প্যান্টগুলো করে ওদের দৃষ্টিতে মনে করে সকল নায়ক নায়িকা ওদের দৃষ্টিতে অনেক বড় এই জন্য একটা নায়ক এসে যে ওয়ে চুলটা কাটে এই ওয়েচুলটা কাটতে বলে তার কাছে অন্যরকম লাগে অন্যরকম লাগে আমরা যেমন দেখি এটা মানুষ স্বভাব একটা আমরা যদি কোনো একজন আলেমকে দেখি যে তুমি একটা ডিজাইনের টুপি পরে তো দেখা যাবে যে কিছুদিনের মধ্যে এই ডিজাইনের টুপিটা আমাদের অনেকের মধ্যে এসে যায় স্বাভাবিক একজন আলেমে এক পাঞ্জাবি পরে তো ওই আলেমকে যারা মহবত করে ধীরে ধীরে ওই পাঞ্জাবিটা তার কাছে অটোমেটিক ভালো লাগে এই এই জিনিসটা যাদের কাছে থাকে ওদের সবাই অনুসরণ সবাই অনুসরণ এটা বলতে হয় না প্যান্ট জন্য দাওয়াত দেওয়া না দাঁড়িয়ে কাটার জন্য দাওয়াত দিতে হয় না যিনি আমিরুল মুখমিন তিনি পাখরি পরে আমাদেরকে বলাও লাগবে না পাখরি করার জন্য কোনো একটা মানুষকে বলা লাগবে না দাঁড়িয়ে রাখার জন্য সবাই দাঁড়িয়ে রাখবে আমার আমির মুখমিনীর মতো যদি দেখা যায় সবাই দাঁড়িয়ে রাখবে আর স্বাভাবিকভাবে অনেক মানুষ অনেক মানুষ আছে যারা ওই প্রথম প্রথম তারা একজন ব্যক্তির কাছে যাওয়ার জন্য ওই ব্যক্তির আকারটা ধরবে যে একজন তার কাছে যেতে হলে তার মতো পাঞ্জাবি প্যান্ট শার্ট এসে ওর কাছে আমরা গালি করছি হুজুর কি এত ভালো মানুষ উনি একটা এলাকার গভর্নর কিন্তু দেখা যায় যে আমার ওনার বাসা আমাকে দাওয়াত দিলে তিনি সুটকির বর্তা দিয়ে ভাত আমাকে মুরগির গোস্ত দিতে এই তখন না কি দেখে মতে আসছে ভাই হুজুর সাল্লাহ মধ্যে একটা ঘটনা আছে না যে সে বলতো যে হুজুর কে বলতো আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে হত্যার যোগ্য একজন হত্যা করবেন আর যদি আমাকে আপনি ছেড়ে দেন তাহলে আমার পক্ষ থেকে আপনি আমার মুক্তিপণ চান তা দেব হুজুরের কথাটা শুনে বাস চলে দিব মসজিদ নবীর মধ্যে বান্ধব হুজুরে স্বাভাবিকভাবে মসজিদে নামাজ পড়ে সাহাবিদের সাথে মস্তিষ্ করে সাহাবি একরম আমল নিজেদের মধ্যে করতেছে পরের দিন আই সাহাবা ঠিকইভাবে জিজ্ঞেস করেন দিন হয়েছে তৃতীয় এই কথাটা বললে সারছে আর সাহাবিরা সাহাবিদেরকে হুজুরে বলছে যাই সুমামা ছেড়ে দাও দেখো একই কথা তিনবার হয়েছে ছেড়ে দাও তোমা সুন্দর ছুইটা মসজিদ থেকে বের হয়ে মসজিদের পাশে একটা বাগান ছিল বাগানে গিয়ে গোসল করছে গোসল করে আসছে এসেছে ইয়া মোহাম্মদ আল্লাহ ই সাক্ষী দিয়ে বলছে এবার বলতেছে যে এই মুহূর্তের পূর্বে আপনার চেহারাটা ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণীত চেহারা কিন্তু এই মুহূর্তে আপনার চেহারাটা হয়ে গেছে আহাবল বুঝিও হেনিলে এরপরে বললো যে এই মদিনাটা ছিল উল্টা পাল্টা কথা শুনতো যে মুসলমানরা নতুন একটা দিন নিয়ে মক্কা থেকে আলাদা হয়ে গেছে পরে মক্কার তাদের জাতি ভাইগুলোকে বদলের মধ্যে সত্তর জনকে মেরে ফেলছে তারা তো খবরটা এইভাবে শুনবে না যে জাতি ভাইগুলোকে মারছে কত কি করছে কত বড় খারাপ খারাপ মানুষ এই মানুষগুলো কিন্তু এখন সে সারাক্ষণ দেখতেছে যে বন্দী কিন্তু আচরণটা কিরকম সব দেখার পরে দিনটা স্পষ্ট হয়ে গেছে এই যখন সে নিজে দুর্বল অবস্থায় মুসলমানদের হালাত দেখছে এখন সে মতো আসতে রয়েছে কিন্তু সে যদি তার আপন জায়গার থেকে হাজারো বারো হইতো তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে পারে এ নিস্তাও যদি তারা এটা পারে তাহলে অবশ্যই ফিরিয়ে দেবে এরপরেই বলতেছে যে তারা যুদ্ধ করবে তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে দেওয়ার জন্য মানে মূর্তা বানাই দেওয়ার জন্য এরপরেই বলতেছে তারা তোমাদেরকে মুরতাদ বানাবার জন্য চেষ্টা করবে এরপরেই বলতেছে তোমাদের মধ্যে কেউ যদি মুরতাদ হয় তাহলে এরা আমি অবশ্যই জাহান নামে অবস্থায় অবশ্যই তোমাদের মধ্যে কেউ যদি দিন থেকে ফিরে যায় ফয়াম এরপর সে অবস্থায় মারা যায় এরাই এমন যাদের সব আমল নষ্ট হয়ে যাবে দুনিয়াতে এবং আখেরাতে আগের আয়তের সাথে মনার কি স্পষ্ট তারা তোমাদেরকে দিন থেকে তোমাদের মোকাতালের বদৌলতে কাফেরদের কেতালের বদৌলতে কাফেররা কেতাল করে এর বদৌলতি মুসলমানদের মধ্যে আমভাবে এরতে দাঁত ফেলতে থাকে এরতেদাঁদ ছড়াইতে থাকে আম ভাবে এরতে দাঁত ছড়াইতে থাকে কারণ তারা যুদ্ধরা করতেই মুসলমানদেরকে দিন থেকে ফেরাবার জন্য তো কাফেরদের যুদ্ধটা যত শক্তি শক্তির সাথে হইতে থাকবে তত বেশি মুসলমানদের মধ্যে একতে দাঁত ফেলতে থাকবে এখন এই যে কাফেরা যুদ্ধটা বুঝছে তর্তিপটা বুঝছে কাফেরা যুদ্ধ করবে এর বদলে তো মুসলমান হইতে শুরু করবে মুসলমানরা যখন মুরতাদ হইতে শুরু করবে যুদ্ধটা হলো মূল কাজ এটার ফলাফ হলো একতেদা এখন এই একতেদাঁদের ফেতনাটাকে রুখবার জন্য মুসলমানদেরকে ইসলামের পথে আবার পুনরায় আনার জন্য অথবা নতুন করে যেন কেউ মুরতাদ না হয় এটার জন্য তর্তীপটা কি হয় এমন কিছু জাতি নিয়ে আসবে যারা যুদ্ধের কাজটা করবে জাতি নিয়ে আসবেন যারা আল্লাহ মাহবুব আল্লাহ তাদের কাছে মাহবুব এদেরকে এদেরকে দিয়ে আল্লাহ কি কাজটা নেবেন সেটা বললো নফি ওই আয়ের তাবে যখন তখন বলা হবে ইবনে কাসির মধ্যে সব জায়গায় আছে যে এই যে এখানে বলা হলো যে মানুষ যখন মুরতাদু করবে এতে তাদের মোকাবেলা কিভাবে করা হবে মেজদাকে আউ্বাল কারা ইবনে কাসি সব জায়গায় আসছে মেজদাকে আউ্বাল হলো এবং ওনার সঙ্গে যারা জেহাদ করছেন তারা মানে আউবকর সিদ্ধিক্রদিয়াল জমানই তো মুরতাদা শুরু হলো তো যখন মুরতা ধা শুরু করছে এটার মোকাবেলা সিদ্দিক আকবর আকবরের আকবরের উপরে সব সাহাব একটা হয়ে গেছে যে তাদের সাপনার কিভাবে কিভাবে কেতাল করবেন পুরা তো ইসলামের সবটা মানে শুধু জাকাতটা ইনকাল করতেছে অমর উদ্দিন রায়টা প্রথমে এমন ছিল কিন্তু পরে পুরো মজবুত ছিলেন পরমর উদ্দাহ বুঝতে পারছেন এবং উনি এটা পরে নিজের রায় থেকে রুজুও করছেন সব সাহাবিদের কেতালের মাধ্যমে রোধ করছে যখন কেতালের জন্য বের হয়ে গেছে এরপরে দেখা যায় অনেক মুরতার তারা আবার পুনরায় ইসলামে ফিরে আসছে আর যাদের ফিরে আসে নাই তারা আবার শেষ হয়ে গেছে ওদের নসিবই ছিল এমন সবকিছুকে আসলে ওই নুসুস থেকে বোঝা চাই আমি আমার তোমার মন মতো একটা আবেগ দিয়ে একটা জিনিস বলে ফেলবো তা আবেগটা তো ভুল হইতে পারে সহি অনেক ক্ষেত্রে ভুলও হইতে পারে তোমায় মিঙ্কু মাং দিয়ে নি বোঝা গেলো যে কাশেররা যখন কেতাল করবে কেতালটা করবেই মুরতাদ কেতাল করবেই আমাদেরকে দিন থেকে ফেরাবার জন্য আর কেতাল করতে থাকলে কিছু মানুষ মোরতাদ হইতেও থাকবে আর মুরতাদ হওয়াটা বন্ধ করতে হবে তাদের কেতাল কেতালের মাধ্যমে বন্ধ করা হবে বন্ধ করা লাগবে বদামলটা রয়ে যায় বদামলটা রয়ে যায় ফি দুনিয়া ওল্লা ফেরা দুনিয়াতে সে যত নেয় তার মানে সে যত নামাজ পড়ছে যত হজ করছে যত জাকাতের জন্য এগুলোর কোনো ধর্তব্য হবে না ফালা আমালের কোনো হিসাবই হবে না দেখলেন তাহলে হাবিদ আম আলুহুমটা আর হবে না তাই না এটা বোঝা যায় না এখানে আল্লাহ বলতেছেন যদি কেউ যদি মুরতাদ হয়ে যায় এরপর কাফের অবস্থায় মারা যায় তাহলে হাবিদত আমি তারা বোঝা গেলো যদি কেউ মুরতাদ হলো এরপরে আবার মুসলমান হয়ে গেছে তাহলে মৃত্যু তাকে ইলাল ইসলাম সে যদি ইসলামের দিকে ফিরে আসে তার আমল বাতিল হবে না তার উপরে পুরস্কার হয়ে গেছে আবার মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে এখন যদি তার হজের পরিমাণ পয়সা থাকে নতুন করে তাকে হজ করা লাগবে কথা কালে এই রায়টাই হলো সাফির যেখানে ব্যতিক্রম রায়ও আছে আবু আনিফ রহমুল্লাহ মালিক রহিমুল্লাহার রায় হলো যে না মোরতাদ হয়ে গেলে তার সব আমল বরবাদ হয়ে গেছে একদম বরবাদ হয়ে গেছে এরপরে যদি আবার সে মুসলমান হয় তাহলে নতুন করে আবার লেখা হবে তার আমল নামা নতুন করে লেখা হবে আগেরগুলো সব বার বাকি হ্যাঁ যে সকল ফরজ আমল যেগুলো সে আগে আদায় করছিল মা হজ তাহলে হজের জন্য তাকে আবার পুনরায় নির্দেশ দেয়া হবে না তার হিবান ইল আল ইসলাম মানে পুনরায় তাকে আবার হজ করতে বলা হবে না কারণ যদি তাকে আবার বলা হয় যে আপনি যদি আবার মুসলমান হন তাহলে কিন্তু আপনাকে আবার হস করতে হবে এটা বললে হয়তো সে মুসলমান হইতে একটু দ্বিদা করবে এই জন্য আবু হানিফা এবং মালিক রহমুল্লা রায় হল যে আগের আমলগুলো গুলো ফিরে আসবে না হাত তাকে ফরজ কাজ সে করছে এগুলো আর তাকে পুনরায় করা লাগবে না এটাই বলা হবে আর কি কিন্তু সে মুসলমান হয়ে গেলে হয়তো একটা সময় সে নিজের থেকে হসটা করে নেবে সেটা ভিন্ন জিনিস তো শাফির রেমুল্লার কথা দেখালে কি বললো সৈয় রহিমুল্লাহ যা বললেন মুসলমান হয়ে গেলে ইউসাব আলীহ এটা না বললেন কিন্তু এটা আসলে শাফির রহমুল্লার মরজুহ রায় রাজে কল হলো শাফির ওখানে যে সে যে সকল আমল করছে সে আমলগুলো গুলো সে সব পাবে না হ্যাঁ জিম্মাদারী আদে হয়ে গেছে জিম্মাদারি আদায় হয়ে গেছে কিন্তু সব সে পাবে না আগে হস করছে আছে হজ এটা আদে হয়ে গেছে। আগে জাকাত দিছে তো জাকাত দেওয়ার পরে এই বছরই যদি আবার সে মুসলমান হয়ে যায় তাহলে এই বছরের জাকাতটা নতুন করে আর দিতে হবে না মনে করো সে জোহর নামাজ পড়ছে জোহর নামাজ পড়ে মূর্তদ হয়ে গেছে আবার জোহরের ওক্ত থাকতে থাকতেই তারা আবার এই সে মুসলমান ইসলাম গ্রহণ করলো তাহলে এই জোহর নামাজের ফরজিয়ত আদায় হয়ে গেছে গেছে। আরেকটা হলো মুরতাদ অবস্থা মৃত্যুবরণ করছে এই কাজ হলো দুইটা দুইটা কাজ মুরতাদ হলো আরেকটা কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে এটার শাস্তি হলো আমাল। আর মৃত্যুবরণ করে এটার শাস্তি হলো খলুদ ফিরার এবার কোন একটা লোক যদি শুধু মুরতাদ হয়েছে কিন্তু পরে আবার মুসলমান হয়ে সবাইকে ইসলামের উপর মৃত্যুবরণ তাহলে তার হাফতে আমাল হবে কিন্তু দ্বিতীয়টা হবে না কথাটা বুঝছো কিনা তো এখন ওই সাহাবিদের ধারণা হলো যে গুনা থেকে তো বেঁচে গেলাম কিন্তু হয়তো সহবের থেকে হব। হবো এই ধারণার উত্তরে পরে রাজটা বলতেছেন যারা ছিলেন থেকে বেঁচে এনেছে হিজরত করেছে কি বুঝাইলেন যে যারা ইমান এনেছে হিজরত করেছে জিহাদ করেছে তারা আল্লাহ তার রহমতের আশা রাখে অতএব তোমরাও রহমতের আশা রাখো তোমাদের পুরস্কার পাবে আর যে ভুল যেটা হয়ে গেছে এটা কস্তান হয়নি সেটা তো খতা আনি থেকে যেটা বোঝানো হলো যে কেতালের মধ্যে কারো যদি কোনো খাতা হয়ে যায় হতা হয়ে যায় তাহলে এটার কারণে কেতালের আজরের মধ্যে কোনো কমতি আসবে না এটা বোঝানো হলো কেতালের মধ্যে যদি কোনো খতা হয়ে যায় তাহলে আজরের মধ্যে কোনো কমতি আসবে না যেমন এটার বিভিন্ন ওয়াকা আছে খালিদিন মলিদুল্লাহ আনো যে এক যুদ্ধের সময় একজন এসে কারিমা বলছে কারিমা বলার পর্যা করে ফেলছে পরে হুজুর কাছে আসার পরে হুজুর আলী হাসাল্লাম এটার জন্য খুব করছেন তুমি এটা কি করলে তুমি তার দিনটা কেন ফেরে দেখলে না ওসহামিন্তর থেকে বলছে না তোমার তো জাহের উপরে এমন করার দরকার ছিল কিন্তু তারপর এর বেশি তামবিআর করেন নাই তো এদের যেটা বোঝা যায় দেখানো যেটা হয়েছে যে খেতালের মধ্যে যদি কারো থেকে কোনো খাতা হয়েও যায় ইস্তেহাদি খাতা এটার কারণে খেতালের আমলের মধ্যে কোনো কমতি এখানে একটা জিনিস দেখো ইন্দিনে আলোচনা শব্দটা আনে অনেক জায়গায় এই জিনিসটা আনে এটা এটা বোঝানোর জন্য যে যা হাদু এই আমলটা হা জারু ছাড়া হবেই না হবেই না একেবারে কখনই হবে না এটা এই জন্য একাদেশের মধ্যে মক্কার পর হিজরত নাই ও লো আলে একশো পঁচানব্বই নম্বর আয়াতের বাহাত্তর চুহাত্তর আয়াত আয়াত নাহাল আয়াত আটান্ন সফা নম্বর হলো দুই শত চুরাশি প্রথমে আটষট্টি পৃষ্ঠটা করো আটষট্টি পৃষ্ঠা একশত পঁচানব্বই যারা খুঁজে না পাইব শুধু আয়াতটা আমি পড়ি দু শোনা এখানে আল্লাহন হাজার নিয়ে আসছে দেখো অন্যান্য আসছে একশো চুয়ান্ন নম্বর পিছটা খুলো একশো চুয়ান্ন একদম নম্বর আয়াত পিছটা একদম শেষে দেখো আছে। প্রথমে বলল হলো কথা মহাজের কথা বলার পরে বলতেছে পরে যারা মানে দুশো চুরাশি দুইশত ছাব্বিশ দিয়ে দেখো একদম নিচে দিয়ে আছে। হলো জাহাদু এরপরে চুরাশি দুশো চুরাশি দুশো চুরাশি চুরা হজের একদম এটাও শেষ দিক দিয়ে আয়াতটা। এরপরে তারা পুতিলো আউ মা হিজরতের পরে পুতিলু হয়েছে তারপরে হিজরতের পর ওইটাও আসে নতুবা পুতিলো হবে কোথা থেকে হিজরত করার পরে যদি পুতিলুর মতো আমল না হয় তাহলে হবে কোথা থেকে এখানে দেখো একটা জিনিসটা কত সুন্দর এখানে দেখো থাকার জায়গাটা কি এখানে আমার চাকরি বাকরি আছে এখানে সুন্দর বাড়ি ঘর আছে আমি যেখানে হিজরত করে যাব সেখানে খাবো কি আর থাকবো কোথায় আল্লাহ বলতে হিজরত করো হাসানা রিস্ক হাসান দেবেন আল্লাহ যে বাড়ির ব্যাপারে সেটা কি রকম বাড়িটা হবহাম